सलमैकुम द मुस्लिम क्लस पडकस्टर थार्ड एपिसोडे आज के अमी होस्ट तनभिर कोहोस्ट आशिक आपके स्वागत जाची आजकल एपिसोडर टपिक हम आज के गेस्ट हम आसिफ अदनान आसिफ अदनान की अवस्था हेलो तुम्हारा अलहमदुल्ला हलो और अपने साथ आज के महुब भाई आह आज के एपिसोडर कथा शुरू कर आगे आलोचना शुरू कर आगे एक क्लैरिफिशन दिए रखा भलो है पडकस्टे जेहतु कथा अडियो तो ठीक फेसबुक पोस्टर मतलब खूब चिंता भावना लिखे गुछिए एक पोस्ट दी सो अनेक समय कथबार्तार क्षेत्र जो होते प्रत्येक क्षेत्र गेस्ट और होस्ट सवार क्षेत्री केजेंटेशन का भलो हल ना तो मिसलिडिंग एक मिनिंग आसते हो पे बा संभावना था तो हम आम गेस्ट सरि जरा लिसनार जरा सुन भाई बंग बोन तक एक्सपेक्ट करें मैक्सिमाम परमान बेनिफिट अफ डाउट देा कथबार्तार क्षेत्र में जो हमारे को भूल सो गुड भलो मिनिंग जान ना कारण जीतु हम प्रफेशनल पब्लिक स्पीकार ना सो कथबार्ता जदि को भूल थे यहां इनशाला आगे माफ चेहर तो शुरू ज्यूजिक नहीं आलोचना মিউজিক নিয়ে আজকের আমাদের গেস্ট আসিফ আদনানকে ডাকার একটা কারণ আছে কারণটা হচ্ছে সময় লাইফে মিউজিক নিয়ে ইনভলভমেন্ট ছিল যদি আমরা আসিফ আদানকে মিউজিকের জন্য না মোর আসিফ আদান আমরা চিনি আইডিওলজিক্যাল ইস্যুগুলোতে লেখালেখি করার জন্য লাইক ডেমোক্রেসি সেকুলারিজম আসিফ আদনানের ফেভারিট টপিক মনে হয় মডার্ট ইসলাম রাইট হ্যাঁ অনেক কিছু আছে এটা বেশ পছন্দের আর আচ্ছা তো আমরা ওই টপিকে চিনি ইনশাল্লাহ ওই সব টপিকে কথা বলার জন্য আরেকদিন কথা বলা যাবে আশিক কি বলো মিউজিক নিয়ে কি কথা বলার আছে প্রথম পর্বে সালমান সাহেব ভাইয়ের কবিতা শোনার কথা ছিল আবৃত্তি এখানে কি আশিফ আদান ভাইয়ের গান টান শোনা এটা একটু আগে থেকে ক্লিয়ার করে রাখা দরকার শোনা হবে না আচ্ছা আমরা আমরা যে দেখি কোন একটা হাল কোন একটা নাশ যদি পাই কোনো একদিন যদি সুযোগ হয় তাহলে আমরা আশীর্বাদ ট্রাই করবো যাই হোক আমাদের এই উঠে আসে লাইফে এই আমাদের ডিসকাশনে যখন আসে তখন ফার্স্ট কথা আসে মিউজিক তো আমরা হুজুর চার আমরা বলি হারাম এখন দেখো একটা বিষয় সেটা হলো আসলে মিউজিকের ব্যাপারে তো আমাদের অনেক গুণীজন বলে মিউজিক তো ভালো ভালো বলতে আমাদের যে সুকুমার ভিত্তির চর্চা করতে হবে আমাদের চিত্তকে পরিশীলিত করতে হবে পরিশুদ্ধ করতে হবে এগুলো গান ছাড়া কিভাবে সম্ভব তো আসলে এই কথাগুলো আসলে আমরা কিভাবে দেখতে পারি তোমার কাছে কি মনে হয় এই কথাগুলো আসলে খুব ফেক মানে এখানে কোন আহ চর্চা নাই কোনো ডেফিনেশন নাই ফর এক্সাম্পল সুকুমার ভিত্তির চর্চা বলতে আসলে কি বোঝানো হয় এটা ওনারা কখনো ক্লিয়ার করেন না শুদ্ধ পরিচালিত হওয়া বলতে আসলে কি বোঝানো হচ্ছে এটা খুব একটা ক্লিয়ার না এবং আই গেস ওনারা বেসিক্যালি যেটা ওনাদের মানে যেটা বোঝাই চাচ্ছেন সেটা হল যে এটা হলো শিল্প চর্চার মাধ্যমে মানুষের আহ মানে এটা সম্ভাবনা একটা পজিটিভ দিক বা মানুষের উন্নত দিকগুলার প্রকাশ হয়তো এটার মাধ্যমে ঘটে বাট ইভেন মানে ওয়েস্টার্ডের মধ্যেও অ্যাকচুয়ালি আর্টের উদ্দেশ্য কি এটা নিয়ে অনেক মানে ডিফারেন্সেস অফ ওপিন আছে আর এমনি আমরা যদি বাস্তবতা দেখি এম্পেরিক্যাল এভিডেন্স দেখি যত যত মিউজিশিয়ান দেখি বা ইভেন মিউজিক কনসার্ট গুলা বা এরকম এখন আমরা যদি দেখি দেখে আসলে মনে হয় যে এটা খুব মানে শুদ্ধ এবং পরিশীল মোর ডেফিনেশন যে এটা আসলে কি বলা হচ্ছে এখানে এরকম ভেক কথা ওভারঅল এটার উপর থেকে মানে তেমন কিছু নেওয়া সম্ভব না আর কি তুমি যেটা বললো যে লিরিক লিক বলতে মনে করো এভাবে চিন্তা করে যে ঠিক আছে সেটা হল যে এটা হারাম ইসলামে মিউজিক হারাম এটা হলো মূল সমস্যা যারা বলে যে মিউজিকের জন্য তেমন কোন সমস্যা না এটা খুব ভালো জিনিস তেমন কোন প্রবলেম নাই আমি তাদের জন্য একটা মানে সুন্দর কথা আছে ইডনি মাসে তারা আনল সেজন্য উনি বলছেন যে কোনো অন্তরে আহ মিউজিক এবং কোরআন একসাথে কোসিস্ট করে না সহাবস্থান করে না তো আমরা যারা মনে করতেছি যে মিউজিক আচ্ছা যে আমি মিউজিক শুনি আমি নামাজ পড়ি তারা একটা ছোট টেস্ট করতে পারি সেটা হলো যে আপনি একটু চেষ্টা করে দেখেন বা আপনি একটু হিসাব করে দেখেন আপনি কয়টা গানের লিরিক আপনার মুখস্থ কয়টা সুর আপনার মুখস্থ আর আপনি একটু চেক করে দেখেন যে কয়টা সুর আপনার মুখস্থ আপনি যখন মানে আসলে আমাদের মানে এই দুটা কি আসলে একসাথে করতেছে কিনা এখন তুমি যে বলতে একটা কথা মানে প্রথমে বললা মিউজিক এটা হারাম হ্যাঁ আচ্ছা কোরআনে কি মানে পরিষ্কার করে বলছে যে হারাম जूर ता कथागुल প্রথমে আমাদের আসলে দেখতে হবে কোরআন থেকে আমরা আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে নিব ইসলামের ব্যাপারে ইন জেনারেল ইসলামের ব্যাপারে আসলে আমরা কিভাবে কোনো আন্ডারস্ট্যান্ডিং নিব এটা কি এমন যে আমি কোরআনের বাংলা অনুবাদ করলাম বা ইংলিশ অনুবাদ করলাম তারপর আমি তাফসির করলাম নিজের ইচ্ছা মতো একটা ব্যাখ্যা নিলাম তারপর বললাম যে এটা হলো কোরআনের অবস্থান বিকজ এরকম যদি আমরা মানে এই অ্যাপ্রোচ যদি হয় তাহলে দুনিয়ার সবাই কোরআন যেভাবে ইউজ করে খ্রিস্টানরা করে ইহুদিরা করে কাদিয়া নীলা করে শিয়া করে এই যে নুসারি বাসার মুশ্রিক সেও ইউজ করে সেভাবে ইউজ করে বাট ইসলাম একটা নির্দিষ্ট নিয়ম আছে কিভাবে যে কোনো বিষয়কে এবং সেটার প্রথম জিনিস হল আমাদের কোরআন দেখতে হবে সন্না দেখতে হবে এবং আমাদের দেখতে হবে সালাফা সালিন ব্যাপারগুলা কিভাবে বুঝছিলেন এবং একটা এটা একটা হোলসাম মানে প্রসেস আমি জাস্ট আইসোলেশনে একটা জিনিস বিচ্ছিন্নভাবে নিয়ে বললাম যাচ্ছে আচ্ছা এখানে এটা ছিল না সো এটা হয়তো হালাল আলবে এরকম কিছু একটা So, आमा देर आशला देखा उचित जहाबाला पजिसन कीस्ट एम ना जामी गान शब्द की एटर आपने, आपने, आपने, ना एटारे अच्छा माहब भाई आनी मैं सुन कथा आरिया कबीर ना कि मुंतिसमी बोध है जो क्या लेखास्मी शास्ती प्लसमी शास्ती कोरोना कोई सुनि विषय क्या आरने नाई तो कुरान के मैं कि बोझा उचित कारण कुरने जो कथा ना, ना।, ना, ना।, ना।, ना।, ना।, ना। थे मैं कदा कह पासी सोर्स कीिबेट आजकल आ এইটাকে আমাদের আসলে কোনো থেকে ডিল উচিত যদি বলি ব্যাপারটা তো আসিফ যেভাবে বললো যে একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে হাদিস বা হাদিস ও কাছ থেকে নেবো বা তাফসির বা কোন তাফসিরও ফলো করব কারণ মাজার পুজারি শিয়া দিয়ানি এরা সবাই তো কোরআন মনে করে যে ইনফ্যাক্ট আহলে কোরআন সবাই বলেন আমরা কোরআনের অনুসারী এই আমাদের একটা বাংলাদেশের মিউজিশিয়ান আছে যে কি যেন বলে হাস গেছি কি জান একটা ছয়তে লেখা আছে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে কুমরা করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে মানে ই ছাড়া হারিসি অবান্তর কথা শেষ করেছি বলে তো এই অবান্তর কথাবার্তা আমরা জানি যে পূর্ববর্তী জেনারেশন গণ প্রথম জেনারেশন ওনারা মিউজিক মানে মিউজিক হিসেবে বুঝতেন এখন এই অবান্তর কথাবার্তা এই যারা মানে মানে অন্যভাবে ইন্টারপ্রেট করতে চায় অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারবে এই জন্য বলতেছে আর কি কোরআনে নাই এখন এই যারা আরেক আরেকটা মানে মজার বিষয় হল যারা বলে যে কোরআনে কোথাও নাই এজ ইফ এরা কোরআন খুবই মানে কোরন যদি অন্যান্য জিনিসও মানত এই জিনিসটা কিন্তু অটোমেটিক মানত ফার্স্ট অফ অল ওরা নিজের লাইফ মানে ওদের কাছ থেকে এই কথাটা শোনা যায় আসলে ফার্স্ট ভুল আসলে আপনি যে কোরআন কথা বললেন না হ্যাঁ এটা ইন্টারেস্টিং কারণ ওই যে ওখানে কথাটা হাদিস হ্যাঁ এখন যারা কোরআনই তারা বলে এই যে দেখো এখানে তো বলছে হাদিস তাহলে এখানে বলছে হাদিস হচ্ছে অবান্তর হাদিস আমি যেটা জানি হ্যাঁ হ্যাঁ হাদিস বলতে আমি বুঝতেছি রাসুল ইসলামের এবং তারা এটাকে যে হাদিস দেখো যে তোমার বলো হাদিস হাদিস কথাটা আছে লোক মানে এটা হচ্ছে পাও এটা নেওয়া যাবে না এটা একটা আর বিষয় আছে আমার কাছে মনে হবে এটা একটা এটা মনে হয় একটা আহ ক্লাসিক্যাল কোন একটা ডিসকাশনের মধ্যে ছিল আর কি যে কোন এক লোক এরকম বলছিল আপনি যেটা বললেন যে আহ থেকে দেখান তো এটা হারাম তখন উনি বলছে হ্যাঁ আমি দেখাচ্ছি তোমার থেকে হারাম তো বলছে মানতে যাই তখন হাদিস গুলা চলে আসার হাদিস থেকে আসলে মোর আই গানের বিষয়ে হাদিস মোর এক্সপ্রেসিড কোরআনে হয়তো না ठीक है कि तो आए आमें के। तो, अच्छा बेसिकली मानु जो क्याोद कथाटेनमेंट कथा स्पेसिफिक किसु जिस कथा बोझ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 যে আমার ফর এক্সাম্পল একটা মানুষ ইসলাম বোঝার আগে বা একটা মানুষ হতে পারে কাফিলা করে নাই তারপর সে হঠাৎ শুনলো যে মিউজিক হারাম এই অবস্থায় আমার আসলে আমার উচিত যেমন যাতে এটার মধ্যে আমি মিউজিককে ঢুকে দিতে পারি নাকি আমার অ্যাকচুয়ালি দেখা উচিত যে কোনটা সঙ্গার বা আমার আসলে কি করা উচিত এবং এমনি দেখেন মানে অনেক কিছু আছে যেটা কখনো আপনি হালাল অল্টারনেটিভ পাবেন না যেটা এন্টারটেন ফর এক্সাম্পল uh zina must be very entertaining and right? drug use is very entertaining uh, scientifically chemically kokhono kono uh, use ba cocaine use er moto ho, uh, entertaining hobe na anondo jonok hobe na Ehun, alternative khulbo mane amake to keoi daitto deya nei je eigulo alternative entertainment ba, anandho, ba uh, quality time spending etar onno onek but ami jodi ebhabe age theke chinta আচ্ছা তোমার লাইফের বিষয়ে আসতেছি একটু পরে তো তার আগে একটা বিষয় সেটা হলো মানে আহ মনে করো যে এখন একটা প্রশ্ন এটা প্রশ্নটা মাঝে মাঝে আসে যে গান হারাম করা হয়েছে এই হারাম করার পিছনে আসলে কারণটা কি কি কারণ মানুষজন যখন জানে যে কারণ এটা কারণ তখন মোর কাইন্ড অফ বলা কনফিডেন্ট ফিল করে বা একটু মোর কনফিডেন্স ফিল করে তুমি কি কোনো এক্সপ্লেনেশন অফার করতে পারো যে আসলে গান কেন ইসলামে হারাম বা কেন শোনা উচিত না বা শুনলে আসলে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা কোনো নেগেটিভ কনসিকোয়েন্স দেখি কি না গান বাজনা করে যে তো এরকম কথাটা প্রায় আসে এরকম অনেকে বলে যে আমি নামাজ পড়লাম আমি গান শুনলাম একসাথে সমস্যা কি আমি কিন্তু একটা ফ্রেন্ডকে চিনিম সেত যদি মানে বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে মানে হচ্ছে এখানে কোশ্চেনটা কোশ্চেনটা ধরো এটাই যে এই পয়েন্ট অফ ভিউ থেকে আর যে আসলে গানটা হারাপ করা হয়েছে কেন মানে আমাদের গানটাতে ক্ষতিটা কি প্রথমত এটা আসলে আমি এক্সাক্টলি এটা আমাদের বলা জিনিস না যে আল্লাহ সালা কেন এটা হারাম করছেন আমাদের জন্য যথেষ্ট এটুক জানা যে এটা হারাম করছেন বাট আদার দেন দ্যাট মানে সালারফরা যেমন কিছু জিনিস বলছেন যেমন সুরাল্লুক মানের যে আয়াতটা এটার ব্যাখ্যায় আহ সালারতের বক্তব্য হল যে ইভেন ওই আয়াতেও একটা বল আছে যে এটা মানুষকে আল্লাহর ব্যাপারে গাফেল করে এটা মানুষকে আল্লাহর পথ থেকে উদাসীন করে এবং এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানি এবং এনিবারি যে আসলে কখন মিউজিক করছে নট জাস্ট মিউজিক লিসনার্স যারা মিউজিক বাঁচাইছে কম্পোজ করছে এটা তাদের কাছে খুব ক্লিয়ার আসলে যে এই জিনিসটা আমাদেরকে আহ আমাদেরকে এবং মিউজিক এলিভেটেড স্টেটে নিয়ে যায় মেন্টালি যে কারণে মানুষ আসলে আহ এই যে আল্লাহ তারা স্মরণ করা বা নামাজ একটা ইসলামিক ওয়ে অফ লাইফ এটার সাথে আসলে এটা কোনোভাবেই মিলে না আচ্ছা আসি ভাই এখানে একটা ব্যাপার থেকে নামাজ আদায় করলো আবার এসে গান গাইতে বসলো তো এই যে নামাজ আর গান সালাতার গান দুটো তো পাশাপাশি চলছে তো বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা প্রথমত হল যে বিষয়টা আহ লালনের গান গাচ্ছে ওনারা আসলে আগে চিন্তা করা উচিত যে উনি কি ধরনের গান কারণ লালনের একটা আলাদা ফিলসফি আছে এবং যারা লালনের গান গায় বা লালনের অনুসারে যায় তারা কিন্তু বলে যে আমরা আসলে মানে মুসলিমদের কালেমে বিশ্বাস করি না আমাদের কালেমে আলাদা আমরা বলি লাইলা হিলাল্লাহ লালন রাসুলাল্লাহ এই ধরনের কথা হচ্ছে বলে এবং তাদের একটা সম্পূর্ণ ডিফারেন্ট লাইফস্টাইল আছে যেটা আসলে খুবই ডিসকাস্টিং বেসিক্যালি তারা ওপেন এ বিশ্বাস করে অলতের যা হোক আর এর একটা বড় পয়েন্ট হলো মেবি এই মহিলা আসলে নামাজ পড়তেছেন আল্লাহকে গাইড করুক বা মেজরিটি অফ মিউজিশিয়ান যারা ওয়ার্ল্ডে আছে তাদের অবস্থাটা আসলে কিরকম তাদের লাইফস্টাইলটা আসলে কিরকম মুসলিম এবং অমুসলিম ইন জেনারেল নামাজের কথা বাদ বেসিক ডিসেন্সের কথা বলি বেসিক রেসপন্সিবল হেলদি লাইফস্টাইলের কথা বলি এটা কি আসলে তাদের মতে আছে না আমি একটা এক্সাম্পল দিই সেটা আমার মানে পাস্ট লাইফ থেকে বেসিক্যালি যে আমি যখন আহ আমাকে একজন একটা বই দিচ্ছে আমি যখন মিউজিক করতাম তখন বইটা ছিল আহ টপ হান্ড্রেড কম্পোজার ওয়ার্ল্ড বা এরকম কিছু একটা আহ টপিক ছিল ক্লাসিক্যাল কম্পোজার্স যারা তাদের জীবনে ক্লাসিক্যাল কম্পোজার্স মানে বেশ আগের আগেকার সময়টা আহ এখনকার মতো রক অ্যান্ড রোল হিপ হপ এইটুকু না তো অনেক মানুষ বলে যে এখনকার সময় মিউজিকে হয়তো এই ব্যাপারগুলো ঢুকছে মানে মানে জীবন জীবনযাপনের ব্যাপারটা বাট এদের ক্ষেত্রে আমি যেটা দেখলাম যে প্রতিটা মানুষ যারা অ্যাকচুয়ালি ইন টার্মস অফ মিউজিক তারা খুবই ট্যালেন্টেড জিনিয়াস বলা যায় আহ বেইটেন মোচার রোহান বা এরকম মানুষজন তাদের প্রত্যেকে খুব কমন বিষয় হল এরা সবাই আহ ইদের অথবা অথবা অথবা হার্পিস এই ধরনের রোগের মানে রোগী এইসবের কারণে অনেকে মারা গেছে অনেকে মানে খুবই খারাপ অবস্থা হয়েছে ফিজিক্যালি আহ তাদের মানে ফ্যামিলি লাইফ খুব একটা ভালো ছিল না এবং এরা কিন্তু ছিল কান্দ্রিক শুরুতে যে কথাটা বলতেছিল যে আহ পরিশীলিত বা সুকুমার বৃত্তির চর্চা তো এরা খুব মানে হাই সোসাইটির এদের আনাগোনা ছিল তাদের হ্যাঁ তারা সুকুমার ছিল বা তাদের লাইফ স্টাইলটা কি এবং এই জিনিসটা বদলায় নেই ইনফ্যাক্ট আমরা যদি আরো হাজার হাজার বছর আগে ফেরত যাই ফর এক্সাম্পল গ্রিকরা গ্রিকদের প্রত্যেকটা জিনিসের জন্য একটা একটা দেবতা থাকতো লাইক মানে মুশ্রিক সো ফর এক্সাম্পল অ্যাপোলো হলো সূর্যের দেবতা তো এদের একটা দেবতা ছিল এবং ডায়ানাইসিস কিসের দেবতা ডায়ানাইসিস হল থিয়েটার লাইক নাটক সিনেমা আহ এবং মিউজিকের দেবতা এবং জিনার দেবতা সো ইভেন মানে পেইডান মুশ্রিকরা ওই সময় থেকেই এই যে মিউজিকের সাথে এই বিষয়গুলো জড়িত বিশেষ করে মিউজিশিয়ানদের সাথে এবং আমি একটু আমার কথা হলো লম্বা যাচ্ছে বাট আমি এটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি সেটা একটা হাদিস আছে যেটা ইমামরা মিউজিক যে হারাম এটা প্রমাণ হিসেবে এটা তুলে ধরেন সেটা হল যে বলতেছেন যে আমার উমার মধ্যে কিছু মানুষ আসবে যারা সিল্ক মিউজিক জেনা এবং ওয়াইন মানে ইনটক্সিকেন্স মানে নেশা সৃষ্টিকারী দ্রব্য হালাল করে নিবে এবং এটা ইউজ করে ইমামরা বলেন যে এটা একটা প্রমাণ যে মিউজিক হারাম কারণ হারাম জিনিসের সাথে মিউজিকের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে হালাল করে নিবে বৈধ করে নিবে আমার পয়েন্ট আসলে আমার পয়েন্টটা হলো দেখেন মানে আল্লাহ রসুল্লাহ সালাম কি বলতেছেন চারটা জিনিস সিল্ক জিনা মিউজিক এবং ইনটক্সিকেন্স আর মডার্ন সময়ে যখন রক মিউজিকের দিকে দেখি রক মিউজিকের স্লোগানটা কিং লা মানে এইটা কি বেসিক্যালি আচ্ছা তুমি যে এই অ্যাসোসিয়েটেড এবং সত্যি যে এখনকার লিরিক গুলা মোর more মোর ভায়োলেন্ট এটা ঠিক কিন্তু আহ ক্লাসিক্যাল স্কলাররা গানের গান শব্দটা একটা নাম দিয়েছিল রুকিয়াত জিনা অর্থনারটা এরকম যেটা জিনার দিকে আহ্বান করে জিনাকে যেটা আসলে আহ খুব করে যেমন বা এই ধরনের আরো অনেক লিরিক আছে আইমিন বাংলা একটা উদাহরণ আমার মনে পড়তেছে অনেক পুরান মানে ছোটকালে যখন ডিসটি ওইভাবে আসেনি মানে ফ্যামিলি সহ বসে শুনতেছি ওই যে একসাম আজ মন চালে মন পাবে দেহ চালে দেহ আচ্ছা এটাকে তাকে জিজ্ঞেস করছে আপনি এটা কি বলতেছেন আপনি এটা তাকে সাংবাদিকরা বলতে বলছিল যে এই ধরনের মিনিং কে আপনি কি হারাম হারামতে বললেন আপনার তো অস্ট্রেলির যে জিনিসটার দিকে ডাকে বেসিকলি ওদের মানে গানের একটা কনস্ট থিম বা থিম বলবো না কনস্ট মেকানিজম হচ্ছে একটা হারাম জিনিসকে একটা একটা বাজ জিনিসকে মানুষকে সুন্দর করে তুলে ধরে জিনিসটা মানুষ चले एक अथवा ललन बखाटे भी रेह तो तक मानसिजिंग गुलज भाव ने शैल्पी आकार মানে এটা আসলে কি মানে মিউজিকের সাথে জিনার সম্পর্ক এবং ড্রাগের সম্পর্ক এটা মানে নতুন কিছু না এটা মানে এবং মানে এটা আসলে ওয়ার্ল্ডের সাথেও সম্পর্কিত না মিউজিকের মানে কি শব্দ সেখানে আছে এটা আসলে ম্যাটার করতেছে না এটা হল যে আমি যেটা বললাম মিউজিক আসলে আমাদের ব্রেনে একটু ডিফারেন্টভাবে কাজ করেন এবং আমরা যদি বলিউড মিউজিক দেখি বা ওয়েস্টার্ন মিউজিক দেখি আহ দেখেন যখন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 সমাজের রাষ্ট্রের যখন দেয়ার ডান তাদের কাজকর্ম শেষ এখন তাদের এন্টারটেনমেন্ট দরকার তখন তারা ধরনের লোকদেরকে ডেকে ভার মানে যারা হাসি ঠাট্টা করবে তাদের হাসাবে এবং ভালো জিনিসের মধ্যে আসলে আসে না এবং এটা পার্সোনালি আমার জন্য এটা একটা বড় ছিল যে আসলে এটা কি আমার পরিচয় হবে মানে পিপল যাদের কাজ হলে মানুষের মনোরঞ্জন করা একটা অ্যামাউন্ট অফ মানি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক এরকম আছে অ্যালন ব্রুম নামে একজন মানে আছে উনি একটা কথা বলছেন যে মডার্ন মিউজিক এটা আসলে মডার্ন মিউজিক নাম সব মিউজিক হেটে প্রয়োজন এটা লিরিকটা আসলে ম্যাটার করে না দ্য বিট দ্য এটার মানে দ্য টোনালিটিটা ইটস সেক্সুয়াল এবং আপনি আসলে দেখবেন অনেক ধরনের মিউজিক আছে এখন যেগুলো আসলে মানে সেখানে কোন লিরিক নাইস আছে এরকম আরো কিছু আছে যেখানে তেমন কোন লিরিক আপনাকে বা আহ্বান করতেছে যেটা এই যে এই কথারাই আসলে বুঝতে পারছে শয়তান আল্লাহ করোনা শয়তানকে বলছিল যে তুমি যাকে পারো আচ্ছা যেটা যদি বলি তোমার এক্সপিরিয়েন্স থেকে দেখো যদি বলতো যে আসলে মিউজিকের ইনফ্লুয়েন্সটা আসলে কেমন একটা মিউজিশিয়ান লাইফ মিউজিশিয়ান লাইফটা আসলে কেমন হয় তার আসলে ব্যাড ইম্প্যাক্ট গুলা কোথায় লাইফে বা মানে যেটা বললাম যে এই এখন থেকে শত শত বছর আগে যারা ক্লাসিক্যাল মিউজিশিয়ান তাদের লাইফেও এটা ভালো ছিল এবং একটা কমন প্যাটার্ন তাদের ফ্যামিলি লাইফ ভালো হয় না তাদের পার্সোনাল লাইফে আমরা যে মানে এটা এখনো সেক্স ট্রাক রাইট এবং তারা প্রাউডস সবচেয়ে খারাপ জিনিস মডার্ন যেটা যে তারা একটা গ্লোরিফাই করে কারণ মানুষ আর সব কিছুর চাইতে বেশি বিশেষ করে তারা ফিল্ম স্টারদের বেশি দ্য লুক এবং দেখো মানে ইভেন একদম এখন থেকে পঞ্চাশ ষাট বছর আগে থেকে যারা এলিং বিরলস রোলিং স্টোনভেন অন্য পরে যারা আছে জিমি এবং রিসেন্ট যারা এটা সবার কমন প্যাটার্ন এবং একটা সেখানে অনেক বেশি অ্যাক্সিডেন্টাল ডেথ এখানে অর্থ হল যে ড্রাগ ইউজ করার কারণে আমি আচ্ছা এই যেটা বললাম কজন তোমার ড করলো বা এই ধরনের কেস আসে তো আমি এই বিষয়টা থেকে একটু বুঝতে চাই যে একটা মিউজিশিয়ানিঙ্কি মিউজিশিয়ান তো অনেক বড় জেনারেলি তারা কিন্তু সোশ্যালি সোসাইটিতে অনেক অ্যাপ্রিসিয়েটেড অনেক পপুলারিটি আছে টাকা পয়সা তো আসে ডেফিনেটলি এই যে লাইফ মানে আই তারা যেটা চায় তাদের সবই পরামত একটাই আছে ইভেন একটা মেয়ে চাইলে মেয়েও পাবে আইমিন তাদের জন্য তো অনেকে পাগল তারা বা এই ধরনের এর দিকে যায় মানে ড্রাগ মানে ড্রাগের সাথে একটা রিলেশন আছে রাইট কাইন্ড অফ তারা এটা একটা এবং এর সাথে বড় কথা হল যে মানে এই যারা মানে আসলে প্লে করছে কনসার্টে সময় মানে এটা একটা মানুষ আসলে এগুলা দিয়ে দীর্ঘ সময় চলতে পারে না মানে আমি যদি এগুলা সব পাই মানে আমি আই হ্যাভ অল আই আই হ্যাভ অল দ্য উইমেন আই নিড বাট যথেষ্ট মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট মোটিভেশন থাকার জন্য যারা এই সময় এই করছে সুইসাইড করছে এরকম যারা আছে ফর এক্সাম্পল আহিক আছে অডিও স্টাইভের আছে এরকম অনেকেই আছে এবং যারা অনেক ড্রাগিজয় কারণে মারা গেছে জিম মরিসন আছে জিমি হেনরিক স্কার্ট এরা এক্সট্রিমলি এক্সট্রিমলি সাকসেসফুল ছিল বাট এর এরকম লাইফস্টাইল একটা সময়ের পরে মানে মানে মানুষ আসলে নাম হয়ে যায় মানে এটা তখন আর কোনো মানে লাইফের কোনো মিনিং থাকে না মানে ডে ইন অ্যান্ড ডে আউসে ড্রাগ ইউজ করতেছে এরকম লাইফ করছে। একটা মোমেন্টারি রাশ আছে একটা সাময়িক সময়ের জন্য একটা আনন্দ আছে যেটা অলমোস্ট শারীরিক একটা আনন্দ বাট তারপরে মানে এটা একটা মানুষের জীবনটা আসলে এটা না এবং এটা সবাই বোঝে হয়তো সে আর্টিকুলেট করতে পারে না সে হয়তো বা বুঝায় লিখতে পারবে না বা নিজেকেও হয়তো বা পারবে না বাট ভেতরে ভেতরে সেটা রিয়েলাইজ করে যে এটা আসলে মানে আমার একটা মিনিং আছে এবং এই কারণে এই জিনিসপত্র হয় গেট ফিলি ডিফ্রেসড তারা খুবই বিচ্ছিন্ন থাকে হয় আসলে তাহলে আমাদের ছেলেপেদের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা ক্রেজ কাজ করে আইমিনিয়ান হবে গিটারিস্ট হবে এই ক্রেজটা কেন কাজ করে বা আসলে এটার যদি ক্রেজ কাজ করে থাকে কারণ বিষয়টা অনেক উপস্থাপন করা হয় এবং বিষয়টা অনেক গ্ল্যামার বাস্তবতা হ্যাঁ মেয়েটাতে কাজে লাগে আর কি মেয়েতে কাজে লাগে অবশ্যই এই যেটা বললেন না এই যে মনে করেন যে আপনি চিন্তা করেন যে আপনি ক্যাম্পাসে গীত বন্ধ করার বাইরে হ্যাঁ এটা অবশ্যই একটা সত্য কথা এবং মানে মানে আমাদের ব্রেনও মিউজিক এফেক্ট করে মিউজিন আমাদের মিউজিক আমাদের ডকুমেন্ট রিলিজ করে ডকুমেন্ট হলো ওই নিউরো ট্রান্সমিটার জন্য আমাদের আনন্দের অনুভূতি হবে সো এটা অবশ্যই আছে আর এটা আমাদের সামনে সবসময় গ্ল্যামারাজ হিসেবে মানে গ্ল্যামারাস হিসেবে উপস্থাপন করা হয় মিউজিশিয়ান গেট মানি দেটা মানুষ যার মধ্যে নৈতিকতার একটা শক্ত স্ট্যান্ডার্ড নাই একটা মূল্যবোধ শক্ত স্ট্যান্ডার্ড যাকে পরিবার সমাজ নিচ্ছে না সে এটা দেখে কি ভাববে না যেটা আমি চাই টাকা পয়সা গাড়ি বাড়ি মেয়ে সব আছে কেন চাইবো না কাজ কিছু না আমি জাস্ট গান বাজাবো ফান আপনি সকাল বারোটা সকাল না। আসলে দুপুর বারোটার সময় লাইক ড্রাগ ইউজ বাজাতে যাবেন বাজায় বাসায় আসবেন আবার ড্রাগ ইউজ করবেন গান শুনতেছেন আড্ডা দিচ্ছেন ঘুমাইতেছেন চারটা সময় আবার উঠতেছেন রিপিট মানে এটা এটার একটা ই আছে আকর্ষণ আছে এবং অবশ্যই ওই আছে যে মানুষ যেটা বলে যে মিউজিশিয়ান্সকে মডার্ন সময় এটা বেশি হয় তাদেরকে স্পেশাল মনে করা হয় রাইট আই ইউ সি সিং দ্যাট এবং আমার সাথে যারা বাজাই তো আমি যাদেরকে চিন্তা সবার মধ্যে এটা ছিল যে হ্যাঁ আমরা স্পেশাল বিকজ আমরা মিউজিশিয়ান আমরা এমন কিছু করতে পারি যেটা অন্যরা করতে পারে না তো বাচ্চারা কেন চাইবে না অন্য অনেক হালকা জিনিসপাতির সাথে এক করে দেখানো বন্ধু বন্ধুদের সাথে থাকাটা ইটস খুব মজার একটা জিনিস আড্ডা দেওয়া খুব মজার একটা জিনিস তারা অনেক কিছু করতে পারে যেটা ওনারা করতে পারে না এখন চলে আসে হ্যাঁ তারা তো অনেক কিছু করে আসলে মনে করো এই যে মাদকা বিরোধী কনসার্ট নাকি মাদক বিরোধী কনসার্ট কিংবা এই ধরনের তো ভালো কাজ আইমিন এটাকে আমরা কি প্রথম হল যে এনিবারি যে কখনো মাদকা শক্তি বিরোধী কনসার্টে গেছে সে আসলে জানে ওখানে কি হয় মানে মাদকা শক্তি কনসার্টে অনেক মাদু চিউজ এটা বাস্তবতা দ্বিতীয়ত হল যে আহ মিউজিয়ানদের যে আমি মুখে একটা কথা তোমাকে বলতেছি বাট আমি তোমাকে সম্পূর্ণ ভিন্ন একটা মেসেজ আমার মিউজিকের দিয়ে এটা কিন্তু এটাই হচ্ছে বেসিক্যালি আমি মুখরত বলছি মাদকর্শকদের কনসার্ট করছি বাট যে বাজাতে হচ্ছে এই টাইপের লোকগুলা তারা তো হাই তারা যখন হচ্ছে তারা তো মানে অলরেডি তারা নেশাগ্রস্ত অবস্থাতে উঠতেছে মানে তো এবং মিউজিকের মাধ্যমে সেগুলাই পরিচয় করতেছে এবং আলটিমেটলি আসলে কি হয় এই বিষয়গুলা ইটস নট অ্যাবাউট মাদকাসকদের হেল্প করা যে কনসার্টে বাজায় এবং যে কনসার্টে যায় সে একটা সিম্পল রিজনে দেয় সেটা হলো নিজের আনন্দের এটা আমি হয়তো অন্য কোনো কোনোভাবে এখন মাস্ক করব যে হ্যাঁ আমি খুব মহৎ কাজ করতেছি আমি খুব মানে জনসেবা করতেছি বাট আসলে বিষয়টা হলো আমার ব্যক্তিগত ইউটিলিটি আমার ব্যক্তিগত আনন্দ ফর এক্সাম্পল আমাদের দেশে যখন রানা প্লাজার মানে ঘটনাটা ঘটলো সুভানালা এটা এমন একটা বিষয় যে কেউ যদি আধা ঘন্টা এটা মনোযোগ দিয়ে দেখে মানে তার এক দুই দিন মানে নর্মাল লাইফ একটু কষ্ট হবে মানে নর্মাল লাইফে মানে যেতে এই সময় এই যে প্রথম আলোচনা মেয়ের প্রথম পুরস্কার ব্যয়ের কোনছে তারা এই সময় মানে লাইক মনে কোটি কোটি টাকা খরচ করে একটা অনুষ্ঠান করছে মতো মিউজিক নাচ গান সবকিছুর আমি প্রথম একের পক্ষে অনেক যুক্তি দিছিল তখন ঘটনাটা ছিল বেসিক্যালি এটা যে ওদের আগে থেকে শিডিউল ছিল যে একটা নির্দিষ্ট ডেটে তাদের এই অনুষ্ঠানটা হবে বাট তার দুই তিন দিন আগে যায় আমরা এটা করব করবো তখন মানুষ অনেক ব্যাকলেশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে মানুষজন লেখালেখি করছে যে এটা আসলে কেমন কথা যে মানুষজন লিটারেলি ধ্বংসস্তূপের নিচে মারা গেছে কেউ এখনো বেঁচে আছে মরার জন্য অপেক্ষা করতেছে এরকম একটা অবস্থা এই অবস্থায় এটা হাউ পসিবল পলি যে তোমরা একটা জাক জমক অনুষ্ঠানের মধ্যে নাচ গান করবা অ্যাওয়ার্ড বা নিজেরা নিজেদের পিক চাপড়াবা এগুলো কি তখন তারা বলছে যে মানে জন্য কি আচ্ছা আমি এটা বলা সে বলছে এটার জন্য আমাদের নর্মাল লাইফ বন্ধ হয়ে গেছে কিনা আমরা কি বাথরুমে যাচ্ছি না খাওয়া দাওয়া করতেছি তো বা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 আর একটা বিষয় আমার কাছে মনে হয় আর কি আহ কাইন্ড অফ এই কালচারটা মিউজিকের কালচারটা মিনিংলেস মিনিংলেস ইন সেন্স যে একটা গান আছে মানে আই থিঙ্ক এভরি ছেলে পেলে যারা রক ব্য শুনে যে হেমহারাজ ইয়ের গানটা হচ্ছে আসো গানটা লিটটা কিন্তু এরকম তাই না আমি চিন্তা করছিলাম যে আচ্ছা পৃথিবীতে ধরনের গান কিন্তু অনেক আছে কিন্তু এই ধরনের গান আসলে কোনো ইনফ্লুয়েন্স তৈরি করে মানুষের মধ্যে ডে আই মিন এই গান শুনে কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমতা ছেড়ে একেবারে মানুষের সাথে এক রাস্তায় নেমে হাটবে না এটা কিন্তু আমি দেখি না হার্টের মধ্যে আসে আমি আহ গান শুনে চেঞ্জ হয়ে গেছে লাইফ মানে আমি দেখি না ওরা বলতে চাচ্ছে যে ওরা সমাজকে পরিবর্তন করছে পৃথিবীকে পরিবর্তন করতেছে শান্তির জন্য ভালো কিছুর জন্য এগুলা তারা বলে এটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটা এই আছে মানে পাকিস্তানি একটা ব্যান্ড আছে খুব মানে ওটা মিউজিকের দিক দিয়ে ভালো ম্যান্ড জুনুন তো সেই ব্যান্ডের যে ভোকাল ছিল আলি তো সে বলছিল যে আমরা যখন মিউজিক করতেছিলাম আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে মানে আমরা কাউন্টার কালচার আমরা সোসাইটিকে চেঞ্জ করতেছি আমরা টেকিং সোসাইটি নিউ ডিরেকশন একটা গুড ডিরেকশন এটা বাট কিছুক্ষণ পরে আমরা বুঝলাম যে মানে এটা আসলে কিছু হচ্ছে না এবং এটা আসলে বাস্তবতা সময় যখন বেসিক্যালি রক মিউজিক এক্সপ্লোর করলো সময়টা ওই সময়ও তারা আসলে বলতো যে আমাদের এটা আসলে যে শান্তি ভালোবাসা গিফট দিচ্ছে এই ধরনের কথাবার্তা কিন্তু এটা আসলে কি হয়েছে এখন পৃথিবীর কোন জায়গায় এই যে ডেনোসাইড হচ্ছে মানুষ মারা যাচ্ছে মিউজিক দিয়ে থামানো গেছে পৃথিবীর কোন জায়গায় এই যে মানব পাচার হচ্ছে গরিব মানুষের টাকা পয়সার মানুষ লাইক যারা ক্ষমতায় আছে এটা নিয়ে যাচ্ছে এগুলো মিউজিক দিয়ে কখন থামছে কোন যুদ্ধ মিউজিক দিয়ে থামানো গেছে এটি কি আসলে যে আমি গান কয়েকদিন পাশে গান নিয়ে আছেন সবাইকে বাইরে রাখছে আর কি তখন তখন নায়ক একটা গান গাইল তারপর সব সফট এই টাইপের ভাইব দেওয়া হয় যে গান সব সমস্যার সমাধান তুমি মুভি দেখছি কিনা আমার কাছে দেখছিলাম মুভিটা সাইফুদ্দিন কুতুজ রহিমা উল্লাহ যে যিনি হচ্ছে আইনজালুদের যুদ্ধে কাততদেরকে লাস্ট ডিফেন্স করছে এবং পর থেকে তোমার মুসলিম ঘুরে ওনাকে নিয়ে একটা মুভি আছে গানে ওই মাহবুবাই বলে তো মনে করছে মানে যেটা হয় এ ধরনের লেজেন্ডারি ফিগার আছে সে সুলতান সুলতান কুতুস ওনার নাম কি বললাম সরি সাইফুদ্দিন সাইফুদ্দিন কুতুস সরি হ্যাঁ তারপরে হচ্ছে যে টার্কিশ ফিগার গুলাকে কিন্তু ওই যে প্রেম টেম দিয়ে অনেক করে দেখা আমরা ফার্স্ট পরিমাণে আলোচনা করছিলাম এই যে সাইফুদ্দিন কুতুস ওনার কিন্তু একটা মুভি দেখছিলাম বহু এটা ওনার নাকি একটা প্রেমিকা ছিল জিজ্ঞেস করি এবার মাহব্ব যে তো এর ব্যাপারটা বলতেছিল যে একটা কথা এখন আমরা শুনি যে অনেকে বলে বিভিন্ন ডকুমেন্টারি তো দেখায় যে স্যাটান ওয়ার্শিপিং যেটা শয়তানের পূজার সাথে মিউজিকের খুব ক্লোজ একটা রিলেশন আছে बेपार लिक ट्रिक ने जो अपना आइडिया भलोते मध्य कारण जो मैडनार कथा आय किपार लिकर मध्य कत कत ठीक जगह इंटरनेटे रिमोटेड इजराइले ग्रेट ग्रुप आब्बाला ওই গ্রুপের সদস্য বা পূজা করে আরো ইউএস এর কিছু বা এরা সবাই নাকি নিজেদের রাখার জন্য বা কনসিস্টেন্ট রাখার জন্য এই ব্ল্যাক ম্যাজিক করে শয়তানের পূজা করে এসব বিষয়ে বিভিন্ন প্রচলিত আছে মনে হয় একটা কি বলে দলিল দলিলের মতো কথাবার্তা না আসলে এখানে আসলে অনেক আছে কিছু কম এটা আসলে সত্য কথা মানে একটা সেন্সে সত্য হল কিছু মিউজিশিয়ান্স আছে যারা ওভারলি এটা বলে যে আমাদের আমরা সেটেন প্রসেপ করি বা আমরা ব্ল্যাক ম্যাজিক প্রসেপ করি অনেক বিশেষ করে মেটাল ব্যান্ডের মধ্যে এটা খুব বেশি ওপেনলি তারা বলে টাইপ অফ মিউজিক আইএসি পায় এখানে তারা ওপেনলি এটা বলে এবং তাদের গানের লিরিকে তাদের স্টেজ শোতে তাদের ভিডিওতে তারা ওপেনলি বলে খুব ফেমাস কিছু রক ব্যান্ডস আছে যেমন লেজারলিন ব্ল্যাক সারাক আয়র অতটা না বাট এরকম আরো অনেক ব্যান্ড আছে মার্চেবল ফ্রেড এরকম অনেক আছে তারা ওপেনলি দুজন মানুষের কথা বলে যারা তাদেরকে খুব ব্যাপকভাবে ইনফ্লুয়েন্স করছে এর মধ্যে একজন হল অ্যালিসা ট্রাউলি এবং অন্যজন হল অ্যান্টন ডাবি এখন এই দুজন হল মডার্ন সাইটেনিজমের দুইজন মানে মাথা ট্রাউলি এবং অ্যান্টনডি হ্যাঁ এবং তারা নতুনভাবে এটা প্রমোট করছে এবং সেভেন্টিস এবং সিক্সটিজের রক মিউজিক মিউজিকের কালচার এটা কমফ্লিটলি অ্যালিসা ক্রেলের উপরে বেশ অ্যালিসা ক্রাউল একটি টিচিং এর উপরে যেমন যেমন আমরা একটা জিনিস এখন শুনি যে ইলো রাইট ইউ ওনলি লিভ ওয়ান্স তারপর আমরা শুনি যে জাস্ট ডু ইট ডুয়ানু রাইট এগুলো এক্স্যাক্টলি কথা সে বলছে যে এভাবে একটা মানুষ গড়ে পরিণত হয় যে তুমি তোমার নিজের যেটা পছন্দ তুমি সেটাই করবা এটাই মানুষ জীবনে উদ্দেশ্য এবং অভিয়াসলি এই জিনিসটা সয়তানের খুবই পছন্দের কথা তো এরকম অনেক কিছুই আছে এবং আরেকটা বিষয় হল একটা হলো মানুষ যখন মানে ওপেনলি বলতেছে আমরা সেই তিন করি হিপহপের মধ্যেও এটা আছে আরেকটা হল আরেকটু স্যাটেল ব্যাপারটা সেটা হল ফর এক্সাম্পল সিক্স বা মিউজিক্যাল লিরিক হয়তো বা এই নিয়ে পিস বাগরিক্যাল অনেক কিছু নিয়ে বাট আপনি যদি এখনো মিউজিক দেখেন ম্যাক্সিমাম কি নিয়ে আসলে কথা বলতেছে সেম জিনিস ড্রাগ ইউজ আমাদের টাকা পয়সা আছে গ্যাংস্টার এই ধরনের জিনিসপত্র গুলো তো আমাদের ইসলামিক্যালি কি তাই না তো এই হচ্ছে আমি এই সুইডেন না ফিনল্যান্ডের একটা ব্যান্ড আছে যারা কনসার্ট করার আগে ফার্স্টে ই করে একটা ছাগল জবাই দেয় ছবাই জবাই দিয়ে রক্তটা স্টেজে ফার্স্টে ই করে ছড়াই দেয় তার উপর কনসার্ট করে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 একটা জায়গায় গেছে একটা ক্রস রোজ রাইট ওইখানে সে দেবিলের সাথে দেখা হয়েছে তার নিজের বক্তব্যটা এবং দেবিল তাকে পাওয়ার দিছে মিউজিক বাজানোর মানে খুব ভালো মিউজিশিয়ান হওয়ার এবং যারা তাকে আগে চিনত তারা বলতেছিল যে সে যখন বাজে তো আমরা শুনতে পারতাম না তো বাজেছিল বাট সে ছয় মাস পর ফেরত আসছে এবং সে যা বাজাচ্ছে আমরা বিশ্বাস করতে পারছি এটা সম্ভব তো আহ এইটা হল যে ক্রস রোজের স্টোরিটা তো বব ছিলেন তাকে সিক্সটি মিনিটস একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এতদিন ধরে মিউজিক করতেছেন অলমোস্ট সম্প্রদ ষাট বছর এখন এটা এখনো কেন করতেছেন তখন সে বলছে মানে এটা হল যে আমার চুক্তির অংশ আপনারা একটা দেখতে ইউটিউবে আছে আমার চুক্তির অংশ তখন বলছে এটা কিসের চুক্তি কাশায় চুক্তি তখন সে বলছে উইথ দ্য চিফ চিফকে মানে শুধু চিফকে তখন সে বলছে Jay, the chief of this world and the world we cannot see acha naam ta ki bollo ekbar bob dilan bob dilan uh, uh, so, Nobel prashna bob the na ge she bob dilan uh, acha ami ekhono khobor rakini mara geche kina jani na no but mara nobel i think mara geche no no sorry sorry sorry ha ha tumi bhulo thik bolcho nobel prize paiche ebong nobel prize khani onek onek criticism i think tar mane ashole তুমি সেই কথাটা একটুকে বললাম যে আসলে বাবিলা যে গানটা এটা নিয়ে ছিল এটাই যে যে গান লিখছে গান লিখে কি না হয়েছে এটা দেখুন নোবেল কি মানে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং পোয়েট্রির ক্ষেত্রে নতুন একটা দিগন্তের সূচনা করছে এরকম কথা যাই হোক তো এই বব্ধিরা নিজে বলতো যে সে এরকম ক্রস গেছিল সে বলতো এবং সে এরকম আরেকটা সেটা বলছে এবং সে এবং এরকম মিউজিশিয়ানদের মধ্যে অনেক অনেক তারা বলে যে আমরা যখন যাই উইয়ার আমরা জানি না যে আমরা আসলে কি আমি শিওর নামে এটা কি হয়ে জিম জিমি কার্লো সান্তানা কার্লো একটা খুব মানে সে বড় গিটারিস্ট তার একটা অ্যালবাম আছে সুপার ন্যাচারাল যারা ইংলিশ গান শুনে বাংলা আছে মোটামুটি তারা সবাই শোনার কথা গান স্মুথ তো এই বল এই অ্যালবামটা করার সময় যে আমি বলতো যে তোমার জন্য আলাদা একটা মিশন আছে এরকম অনেক অনেক ঘটনা আছে সো একটা হল যে এটা মানুষের ইচ্ছা যে সে আসলে বিশ্বাস করবে কি করবে না যে এরা আসলেই সেটা কোনো নিয়ে কাজ করতেছে কিনা তবে এটা বাস্তবতা যে তাদের অনেকেই নিজেরা স্বীকার করে যে হ্যাঁ আমরা আহ অকাল প্র্যাকটিস আছে ব্ল্যাক ম্যাজিক কাবালা সেকটারিজম আমরা এগুলা বিশ্বাস করি দুই নম্বর বিষয়টা হল এটা কোয়াইট ক্লিয়ার এবং এটা প্রমাণিত যে তারা যে আইডিওলজিটা প্রমোট করে এটা টু দা মানে টি এটা এই মডার্নম আইডিওলজির সাথে মিলে যায় সো এবং তিন নম্বর পয়েন্ট হল ইসলামিক পার্সপেক্টিভ থেকে আমরা যখন দেখি তখন আমরা দেখি তারা যেগুলো প্রমোট করতেছে যে ভিডিও গুলা আসলে ছাড়া বলা কিছু নাই আপনি যদি আপনারা আসলে কেউ পারবেন না মানে একটা মানুষ যে প্র্যাকটিসিং তার পক্ষে আসলে সম্ভব না আপনার যদি গত পাঁচ বছরে বলিউড টপসার অথবা হলিউড টপসার আগে সরি মানে ইংলিশ একদম মানে টপ গানগুলোর ভিডিও চেষ্টা করেন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে জিনিসটা কি এবং মাথায় রাখবেন যে এই বিষয়গুলা এটার সবচেয়ে বড় কনজিউমার ক্লাস কোনটা ইসলামিক থেকে এটা ওই অর্থে যে হারামের দিকে দিকে ডাকতেছে আচ্ছা আমি লাস্ট আর দুইটা টপিক্লাহ আজকের প্রস্তুত শেষ করব তুমি যেটা বলো লাস্টের কথাটা যে মানুষকে দিকে যাহার দিকে ডাকতেছে তুমি তাদেরকে কি বলবা যারা বলে যে হ্যাঁ আমি শুনি কি হয়েছে আমাকে তো এটা আসলে টাচ করে না আই মিন আমি তো প্র্যাকটিস করি না আমি আমি তো আসলে খারাপ কাজ করতেছি না বা আমার কোনো ইনফুলেস্ট শুনে ভালো লাগতেছে আমি তো এটার মধ্যে যাচ্ছি না আচ্ছা আমি তাকে মানে সহজ আমি তাকে বলবো আপনি তাহলে যেহেতু এটা একটা বড় বিজ্ঞান না আপনি তাহলে তিন মাস বা মাস না শুনে থাকেন আপনি দেখেন যে আপনার নিজের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে কিনা এটা হলো মানে সিম্পল অ্যান্সার এবং আমার মধ্যে ওই জিনিসটা সবচেয়ে বেস্ট যেটা ইউনিমাসুজলানহ বলছেন যে মিউজিক এবং পুরাণ অ্যাকচুয়ালি হার্টের মধ্যে একসাথে থাকে না ইউনিমাসুজোলানহ আরেকটা কথা বলছেন সেটা যে মিউজিক নিফাক মনের মধ্যে বাড়ায় যেভাবে পানি একটা চারা গাছে করে ইভুতে আমি আর রহমাল্লাহ যে মিউজিক হল কি অন্তরের মত এবং এগুলো সত্য আমি একেবারে আমার পার্সোনাল থেকে বলছি আসলে সত্য কথা একই সাথে আমি যদি কোন নিয়ে চিন্তা করি আর আমি যদি স্পিরিচুয়াল বলতে মানে ইসলামের কথা বলছে আপনি আপনি যদি ওটা চেষ্টা করেন এটা আসলে কখনো এই দুটো একসাথে সহবস্থান করতে পারে না শেষ কোনো অসুবিধা না আপনি শেষ যে এই ইনফ্লুয়েন্সটা এতই মানে সিভিয়ার যে মানুষ আসলে মৃত্যুর সময় কি চায় তার কালেমা বা এগুলি দোয়া মরতে একটা মনে হয় ঘটনা আমাদের কাছে সবাই পরিচিত যে আরবের কোন একটা সিঙ্গার ছিল কুলসুম একটা লোক খুব সুন্দর হ্যাঁ একটা লোক খুব মিউজিক শুনতো তার ডেথ বেডে সে এই কোরআন বা এগুলির দোয়ার বদলে বলছে যে ওই গান ছাড়তে ডাক্তার মুহূর্তে পেশেন্ট মারা যাচ্ছে এ ধরনের আরকি চল্লিশটা কেস দেখছে চল্লিশটা বলছে ছত্রিশটা বাউন্ড থার্টি সিক্স বা থার্টি কেস প্রত্যেকে এই যে কালে পড়তে বলছে কালো পড়তে পারতেছে না বা কালো পড়তে না বা তার মিউজিক শুনতে অনলি টু পিপল হয় প্রপারলি কালেমা করে মারা গেছে তো উনি একটা কথা বলছেন খুব চমৎকার লাগছে আমার কাছে যে তুমি তুমি কিভাবে শেয়ার হচ্ছো যে তুমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আসলে তুমি আহ পড়তে পারবা মৃত্যুর আগ মুহূর্তে তুমি মনে করতেছো প্রত্যেকে এটা একটা ডিসেপশন আমার আই যে প্রত্যেকে মনে করো আমি তো সেফ আসলে কেউ সেফ না মিউজিকের যে ইনফ্লুয়েন্সটা এটা लास्ट पॉइंट मैंने किह मारा जािना प्रत्येके मना कर सबा समस्या हमें बोध बेचे गे तो समस्या हाँ तो बेचे जाबो तो दूर ही मानस की बुझा है तुम्हें सेफ बाट इंडेट ना तुम्हें सेफ ना अच्छा लोक जरा जाते ब्लैकमेल करी মিউজিক মিউজিকের যারা লেজেন্ড মানে গুরু জিমি পেজ যেরকম হ্যাঁ লেডজেপ্লিনের তুমি কি চাও আসলে তুমি হাসর মানে হাসের ময়দানে জিমি পেজের সাথে থাকবে বা ম্যাকে জেন অথবা ম্যাডনের সাথে থাকবা তখন কিন্তু আসলে ঠিকই বলবে যে আসলে ওদের সাথে থাকতে চাই না মানে মানে হলে মানুষ ফিতরাতগত ভাবে আসলে ঠিকই জানে যে এই জিনিসটা রং ইন ইটসেলফ রং কিন্তু আসলে আমরা ইয়ের মধ্যে নাম কি গ্রহণ করতে চাই না ব্যাপারটা সবাই ভিতরে ভিতরে জিনিসটা জানে এখন আসলে একটা পয়েন্ট কি মানে কেউ যখন বলে আমার উপর খুব বেশি প্রভাব ফেলতেছে না এরকম কিছু এটা একটা সহজ একটা বিষয় কে আচ্ছা ঠিক আছে যদি ইভেন আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে মিউজিকের ব্যাপারে একটা ইখতিলাফ আছে হারাম বা হালাল হওয়া এটা তো সবাই স্বীকার করবে যে এটা স্ট্রঙ্গার ওপিনিয়ন ব্যাস মেজরিটি অফ অলামা এবং সালাফরা এটাই বলছেন যে এটা হারাম রাইট তো নিশ্চয়ই এটাই উত্তম তাও সেটা মানে জাস্ট ম্যাথমেটিক্যালি এটা প্রবলেম যে এটাই উত্তম তো আপনি যদি এটা দ্বারা খুব বেশি প্রভাবিত না হন এটা যদি আপনার দ্বারা খুব বেশি ইম্পর্টেন্ট না হয় তাহলে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য যেটা উত্তম সেটা কেন করতে না আচ্ছা আচ্ছা লাস্ট আহ একটা ইস্যুটা আজকাল আমরা শেষ করতে পারি সেটা হচ্ছে আহ আমরা যারা প্র্যাকটিস করা শুরু করছি ইসলাম একটা পর্যায়ে আসার পর তখন মিউজিকটা তো ছেড়ে দিতে হয় হ্যাঁ এখন ছেড়ে পর কাইন্ড অফ একটা একটা কি বলবো এটাকে একটা শূন্যতা কাজ করে হ্যাঁ যে আসলে কি জান এটা নাই এখন এইটা আসলে কিভাবে ডিল করা উচিত আইমিনট অফ এন্টারটেনমেন্ট ছিল এটা একটা লাইফের একটা পার্টে ওটা এখন যদি চলে যায় তখন আসলে আমাদের আহ কিভাবে এই জায়গাটা এই যে ভ্যাকুয় ভ্যাকুয়মটা কিভাবে আসলে ফুলফিল করা যায় এটা আমি তোমার তুমি একটা নাসি হিসেবে দিতে পারো ভাই বোনদেরকে যারা বিষয়টা নিয়ে আর কি আচ্ছা এটা বেসিক্যালি প্রত্যেকটা পার্সনের জন্য প্রসেস ডিফারেন্ট হবে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সেটা হল যে একটা স্ট্রাগল রাইট মানে একটা স্ট্রাগল এবং এই স্ট্রাগলে আমাদের একটা প্রতিপক্ষ আছে দুটা প্রতিপক্ষ আসলে আছে একটা হল আমাদের আর দুই নামেটা ইবলিস এবং ইবলিস ইজ স্মার্ট এবং তার অনেক বেশি আমাদের সবার কালেক্টিভ এক্সপিরিয়েন্সের তার বেশি এবং সে জানে আমাদের দুর্বলতা গুলো কি এবং ইস্যার একটা মানে টেকনিক হল সে কখনো ডিরেক্টলি জিনিসটা অ্যাপ্রোচ করেন সে আস্তে আস্তে জিনিসটা নিয়ে তো এই কারণে প্রত্যেক প্রাণিসের জন্য ব্যাপারটা কাজ করে সো একটা মানুষ যদি হঠাৎ করে বন্ধ করে দিল সে হয়তো ইসলামিক নাচিজ শুনতে পারে যেটা যেখানে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে না বাট এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা কি আমাকে মানে আমি কি এটা এসকারেট করবো কিনা লাইক আমি প্রথমে নাশিত শুনলাম তারপর আরো শুনলাম তারপর একটু ইনস্ট্রুমেন্ট ওনার শুনলাম আস্তে আস্তে গানের চলে গেলাম এটা হবে কিনা কারণ এটা একটা রিয়াল পসিবিলিটি এটা হয় আমি নিজে দেখছি এটা হয় খুব বেশি হয় অ্যাকচুয়ালি তো এই কারণে প্রত্যেক মানুষের আসলে একটু বসে প্রথমত আল্লাহ সুন্দর তার কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন এটা ইজি করে দেন এবং আল্লাহ এটা ইজি করে দেন আলহামদুলিল্লাহ এর চাইতে অনেক কঠিন মানে যেগুলো ফিজিক্যাল এবং মেন্টালি অনেক বেশি পাওয়ারফুল অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশন এগুলো আল্লাহ সুমদালা মানুষকে ইজি করে দেন আর মিউজিক এতটা পাওয়ারফুল না বাট স্টিল এটা পাওয়ারফুল তো আল্লাহ সুমাদার কাছে দোয়া করতে হবে নিজের চেষ্টা করতে হবে এবং নিজের দুর্বলতা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে ফর একটা মানুষের জন্য হয়তো সে নাশিত শোনা তার জন্য ওই জায়গাতেই থাকবে হ্যাঁ একটা নাসির শুনে হয়তো কথা কথা এবং সে এটা বেশি করেন। কিন্তু আরেকটা মাসের ক্ষেত্রে ব্যাপারটা আস্তে আস্তে আস্তে বাড়তে থাকবে তো এই জন্য নিজেকে চেক করতে হবে এবং ইন জেনারেল আমাদের এটা মাথায় রাখতে হবে যে আসলে আমরা মিউজিক না শোনা বা জিনা না করা বা অন্য যে কোনো কিছু এটা আসলে আমরা কেন করছি এটা আমরা করছি আল্লাহ সহজালের জন্য আর এটা আমরা করছি আখিরাতের জন্য সবর করতে হবে এটাই বেসিক্যালি এখানে কোনো ইজি ওয়ে নাই বাট আন্তরিক ওয়ে আছে এবং নিজেকে বেসিক্যালি কোরআনের সাথে একটা সম্পর্ক করতে হবে কারণ আসলে কোরআন এবং একসাথে থাকবে না তো আর কি আমি ওইভাইয়ের একটা লেখা করছিলাম যে ওনার কাছে ত্রিশ গান ছিল ওনার জাহিলি যুগে তো পরে যখন বিষয়টা রিয়েলাইজ করলেন যে জিনিসগুলো হারাম তিনি হাজে গিয়ে আমার ছিল মনে করো পঁচিশ গীঘা কিন্তু হার্ড ডিস্ক ছিল চল্লিশ আল্লাহ হেল্প করছি কি ছিল বিশাল আমার ক্ষেত্রে হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে আর কেন জানি পরে নতুন এবং আসলে আহ মানে মানে একদিন আমি করলাম এরকমটা এটা বধুর মতো মানে আমাদের প্রত্যেক দিন নামাতালাকে গোধ করতে হয় রাইট তো সিমিলারলি এটা বারবার করতে হবে প্রত্যেকদিন চেক করতে হবে এদেরকে এবং মানে বনিয়া আদমের অন্তর সমূহ মধ্যে রাইট তো আল্লাহ সুমন চাইলে আন্তরিক হতে হবে যে জায়গাটা আসলে সমস্যা আমাদের সবার যেটা সমস্যা সেটা হলো আমরা আসলে আন্তরিক কিনা মানে আমি আসলেই চেষ্টা করতেছি কিনা আমরা যদি একটু একটু চেষ্টা করি অনেক সহজ করে দেন কিন্তু ফার্স্ট স্টেপটা আমাদের নিতে হবে অনেস্টলি নিতে হবে কারণ আল্লাহ সোমা ট্রিক করার কোনো ওয়ে নেই আমি অন্তরে একটা কিছু রাখলাম আর বাইরে কিছু রাখলাম তুমি ওই দিন লাস্ট একটা আমাকে ওই দিন একটা কথা যে আসিফের ব্যাপারে একটা অভিযোগ আছে আসিফ নাকি খুবই সিরিয়াস আসিফ কাছো যেহেতু সামনে জিজ্ঞেস করে ফেলোটা আপনার ব্যাপারে অভিযোগ আর কি তো আমি মানুষ তো আসলে নিজের ব্যাপারে সবচেয়ে বেশি ডিডিউজনে ভোগে তো এই আমি দুটো টেস্টে মেনে দিই একটা আমার এক ভাইয়ের সাথে আমার দেখা ছিল তো ওনার সাথে যখন দেখা হয়েছে উনি আমাকে বলে যে ভাই আপনার লেখাপড়ে আমি ভাবছিলাম যে আপনি খুব রাসভারী মানুষ আপনি এরকম না আলহামদুলিল্লাহ কি তার ওনার বক্তব্য হলো যে আমি আসলে যতটুকু সিরিয়াস মনে হয় অতটুকু সিরিয়াস বাচ্চা বেশি বাট আমি মার না মানে মারমুখী বা এরকম কিছু না আর আক্রমণাত্মক কিনা আচ্ছা তাহলে আজকের মতো এই পর্ব এখানে শেষ ইনশাল্লাহ আবার দেখা হবে যাওয়ার আগে আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অ্যাড্রেস দিয়ে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ वेबसाइटा कन्स्ट्रक्शन आज है किसदाइन इंशाला और हम फेसबुक पेज हम डब्लिव डब्लिब्लिट फेसबुक डट कम स्लैश दि मुस्लिम ग्लसनर भाई बोन जरा आइक कमेंट शेयर दिए एक्टिव इनशाला इनशाला आब देखा नेक्स्ट पर्वक वरहमतुल्ला वबरक वर